আমরা লম্বা একটি বিরতির পরে আবার আমাদের দার্স শুরু করছি আল্লাহুলিল্লাহি র সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহায়না হুয়া তায়ালার জন্য যার অশেষ করুণা ও রহমতের কারণে আমরা এতটুকু আসতে পেরেছি আমরা শুধু তার কাছেই সাহায্য চাই তিনি যেন আমাদের এই বরকতময় কাজটি সম্পূর্ণ করার তৌফিক প্রদান করেন আমাদের সকল বাধাগুলো যেন তিনি দূর করে দেন আমরা শেষ পর্বে অর্থাৎ পঁচিশতম পর্বে সুরা আল আসর নিয়ে আলোচনা করছিলাম আমরা এই দার্সেও সুরা আল্লাহ আসরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তালা আমাদের আরও কয়েকটি দার্স্যের প্রয়োজন হবে সুরা আলা আসর নিয়ে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে বিল্লা হিতা আয়লা আসর একটি মাত্র শব্দ আরবিতে তিনটি অক্ষর আইন সদ র কিন্তু গুরুত্ব অনুধাবনকারীদের জন্য এই ছোট্ট শব্দটির ভার অনেক অধিকাংশ মানুষই সময়ের মূল্য দেয় না বিশেষ করে বর্তমান যুব সম্প্রদায় সময়ের মূল্যই দেয় না তরুণরা আমাদের ভবিষ্যৎ সামনে তাদের একটা বিরাট পথ পাড়ে দিতে হবে এটা তরুণদের জন্য একটা সমস্যায় হয়ে দাঁড়িয়েছে সময়ের মূল্য জানে না বলে তারা সময়ের অপচয় করে চলেছে শহী বুহারিতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন নেমাতি মাকবু নিমা কাউমিন্নাস আহ ওয়াল ফারাগ বেশিরভাগ মানুষই দুটো নিয়ামতের অপচয় করে একটি হলো অবসর সময় এবং অপরটি হল সুস্বাস্থ্য কারো হয়তো সুস্বাস্থ্য আছে কিন্তু সে একে না দিনের কাজে লাগাচ্ছে আর না দুনিয়ার কোনো বৈধ কাজে ব্যবহার করছে সময়ের ক্ষেত্রেও একই কথা সময় হলো ঘূর্ণায়মান চাকার মতো একবার হারালে আর ফিরে পাবেন না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ শেষ বয়সে পৌঁছানোর পর সময়ের মূল্য উপলব্ধি করে তারা এমন একটা সময় এসে তা উপলব্ধি করেন যখন তাদের সেই সুস্বাস্থ্য থাকে না যাতে সময়টা তারা উপযুক্ত কাজে লাগাতে পারেন তখন আর হারানোর সময় কি ফিরে পাওয়া যায় না অতীত কেবলই অতীত অপরদিকে তরুণদের রয়েছে অফুরন্ত সময় আল আসর আর সুস্বাস্থ্যের সম্পদও তাদের রয়েছে তা সত্ত্বেও তারা সেগুলোর অবহেলা ও অপচয় করছে আপনি এমন বৃদ্ধদের পাবেন যারা শেষ সময়ে এসে সময়ের মূল্য উপলব্ধি করেছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো এখন তারা ওয়াকার কিংবা হুইল চেয়ারে বসা থাকেন আর হাসপাতাল আর ডাক্তারদের কাছে যাওয়া আশা করেন বার্ধক্যে পৌঁছালে মানুষের মাঝে প্রজ্ঞা আসতে শুরু করে অতীত সময়ের জন্য সে আফসোস করে যদিও সময়টা হারামের পেছনে না ব্যয় করা হয়ে থাকে হয়তো বা নিচক মুভা কাজেও ব্যয় করা হয়েছে তবু একজন সত্যিকারের প্রজ্ঞাবান বৃদ্ধ এই সময়ের জন্য আফসোস করবেনি তাই মনোযোগী হন এ থেকে শিক্ষা নিন সময়ের সদ্ব্যবহার করুন আপনারা যারা এখনও তারুণ্যে আছেন তাদের এখনও সুযোগ আছে আপনারা জীবনের গুরুত্বপূর্ণ সময়টি পার করছেন ইবাদত ও দাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি সময়ের সদ্ব্যবহার করুন জীবনের একটি মুহূর্ত অপচয় হতে দিবেন না এই ব্যাপারে প্রখ্যাত একটি প্রবাদ আছে যা আগের দিনের গুরুজনেরা তাদের শিষ্যদের বলতেন তারা বলতেন যৌবনে মুখস্থ করা হচ্ছে পাথরের উপর খোদাই করার মতো আর বৃদ্ধ বয়সে মুখস্থ করা হচ্ছে পানিতে লেখার মতো আমার বাবা অবশ্য এই কথার সাথে দ্বিমত করেন আল্লা সুবাহানাহত তাকে বারাকা দিন আমলপূর্ণ হায়াত নসিব করুন এখন তার বয়স প্রায় আশি বছর হওয়া সত্ত্বেও বাবা বলেন এখন তার স্মৃতিশক্তি তার তরুণ অবস্থার চেয়ে ভালো কাজ করে আল হাসান আল-বাসুরি আলবশ্রী রাহেমাহুল্লা বলেছেন আমি এমন লোকদের চিনি যারা টাকার চেয়ে সময়ের ব্যাপারে বেশি কৃপণতা করতেন আপনি যদি তাদের কাছে টাকা চান তবে তাদের উদার পাবেন তারা আপনাকে টাকা দিয়ে দিবেন কিন্তু সময় চাইলে তা আপনাকে তারা দিতে চাইবেন না আর রাবি সুলাইমান বলতেন আর শাফি রাহেমাহুল্লা রাতকে তিনটি ভাগে ভাগ করতেন এক ভাগে লেখালেখি করতেন আরেক ভাগে সালাত আদায় করতেন এবং আরেক ভাগে তিনি ঘুমাতেন এক মুহূর্ত অপচয় করতেন না আরেকবার এক ব্যক্তি আমির রাহেমাহুল্লার কাছে এলো তো তিনি দেখলেন ওই লোকটি অনর্থক কথা বলছে लोकटील किन कथा बोलते चाह तमर रहीमहुल्लादी तुम सूर्यटा थामाते पर तब बस आलाप करते समय थामाते पर तब बस आलाप करा जा ना पर समय दाम आजे लगाव হাম্মাদ ইবনুসাল্লামা তার উস্তাজ সুলাইমান আর তাইমি সম্পর্কে বলেছেন আমি যখনই আমার উস্তাহকে দেখতাম তখনই হয় তিনি অজু করছেন না হয় তিনি জানাজা পড়াচ্ছেন কিংবা মসজিদে পাটরত বা পাট দানে ব্যস্ত থাকতেন মুহাদ্দিস সুলাইমান আর তাইমি রাহেমাহল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহামের হিজরতের ছেচল্লিশ বছর পর জন্মগ্রহণ করেন হাম্মাদ ইবনুসাল্লামা বলেন এক সময় তার অবস্থা দেখে আমার মনে হলো তিনি যে কোনো পাপ করবেন এই চিন্তা করার সময়ও তিনি পেতেন না আজ জাহাবি রাহেমাহুল্লা আল খতিব আল বাগদাদি রাহেমাহলার জীবনী লিখতে গিয়ে বলেন রাস্তা দিয়ে হাঁটার সময়ও তার হাতে বই থাকত আর তিনি এই পুরোটা সময় বই পড়তেন অপচয় করারও সময় ছিল না তার আবুল ওয়াফা আলী ইবনু আকিল বলতেন জীবনের এক মুহূর্ত সময় অপচয় করাও জায়জ নেই যদি আমি আমার চোখকে কাজে না লাগাই তবে মুখ সচল রাখি যখন মুখ সচল থাকে না তখন আমি আমার অন্তরকে কাজে লাগাই কি শিখলাম আর কি শিখালাম এই নিয়ে গভীর চিন্তা করি আচ্ছা চলুন কুরআন ও সুন্নার আলোকে শপথ নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করি আল্লাহ সুবাহানাহ আতলা তার সৃষ্টিকে নিয়ে শপথ করেছেন মানুষ প্রাণী ও জড়ব্রস্তু শপথ করেছেন তিনি দুহার শপথ করেছেন শপথ করেছেন আল্লাহলের শপথ করেছেন আলফজরের কিন্তু মানব জাতির মধ্যে কেবল নাবী মুহাম্মদ সাল্লু আলিহসাল্লামকে নিয়েই আল্লাহ শপথ করেছেন শপথ তারা আপন নেশায় প্রমত্ত ছিল কোনো বিষয়ের হিক্মা সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে অথবা কুরআন ও সহি হাদিসের কোনো ব্যাপার যদি আমাদের আকলে না ধরে তবু সে বিষয়ে কোনো ধরনের আপত্তি করা যাবে না কখনোই আপত্তি করা যাবে না কারণ আপত্তি করলেই আপনি ইবলিসের কাতারে চলে যাবেন ইবলিস আল্লাহর হুকুম মানতে আপত্তি করেছিল কলা কথা তুই না কিন্তু সে বলল আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন তার মনে এটা আসলো না যে আল্লাহ সুয়া তালা তাকে আদেশ করছেন বরং সে বলল আপনি কি আমাকে কাদামাটি থেকে সৃষ্ট মানুষকে সিজদা করতে বলছেন শায়তানের অগ্নি পরীক্ষার শুরু সেখান থেকেই আল্লাহ সুবহানহাতাল আদেশের উপর আপত্তি তোলা নিয়ে কোরআন ও শহীদ হাদিসের যে কোনো কিছু আমাকে এবং আপনাকে বিনা দ্বিধায় মেনে নিতে হবে আল্লাহআ এব আপনার পালন করতার কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতপর আপনার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তার হৃষ্ট চিত্তে কবুল করে নেবে আপনি নুসুসের উপর অর্থাৎ কোরআন ও সুন্নার পরিষ্কার প্রমাণের উপর আপত্তি করতে পারবেন না যে নুসুসের ব্যাপারে আপত্তি করে তার ব্যাপারে যদি ভালো ধারণা রাখতে চান তাহলে তার মধ্যে বড় শয়তান ইবলিসের বৈশিষ্ট্য আছে এটা বলার পরিবর্তে সর্বোচ্চ এটুকু বলা যেতে পারে তার মধ্যে শায়াতিনের বৈশিষ্ট্য আছে এ ব্যাপারে আমাদের সব কথাই সুরা আল আম্বিয়ার এই আয়াতের মধ্যে পড়ে যেখানে আল্লাহ সুবাহানা বলেছেন লা তিনি যা করেন তার সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাই আপনি কখনো আল্লাহকে প্রশ্ন করতে পারেন না আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন আল্লাহর হুকুম নিয়ে প্রশ্ন করার অধিকার কারণেই যাকে প্রশ্ন করা হবে সে কখনো প্রশ্নকর্তাকে প্রশ্ন করতে পারে না আপনি অনেককে বলতে শুনবেন যে আল্লাহ কেন শপথ করলেন ইমানদারেরা কোনো প্রশ্ন ছাড়াই তো আল্লাহর প্রতি ইমান এনেছে আর কাফিররা তো কখনো বিশ্বাসই করতে চাইবে না আল্লাহ সুহানাতে বলেন আপনি যদি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন তবুও তারা আপনার কিবলা মেনে নেবে না অর্থাৎ আপনি যদি তাদের আল্লাহ আল্লা সুবাহর প্রত্যেকটি নির্দেশ ও নিদর্শন এনেও দেখান তারা মেনে নেবে না অনেকে বলে সাদি আল্লাহ তালা আনহুর মৃত্যুতে আল্লা সুহায় তালার আরো আরশকে পেউটেছিল আমি এটা বিশ্বাস করি না আমি জানি এই হাদিস সহেই কিন্তু আমার বিশ্বাস হয় নাউজ বিল্লা মিন জা আলিক আচ্ছা প্রশ্ন আসতে পারে কেন কুরআন ও সুন্নাতে শপথের কথা এসেছে আল্লাহ শপথের বিষয়ে কুরআন সুন্না এবং সালাফদের বক্তব্যের মূলনীতির আলোকে আলিমগণ এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এর মাঝে তিনটি কারণ আমরা উল্লেখ করব কেন কুরআন ও হাদিসে শপথের বিষয়টি এসেছে প্রথমত বর্তমানে কুরআন বিভিন্ন ভাষায় তর্জমা করা হয়েছে অনেকেই ইংরেজিতে কুরআনের অনুবাদ পড়ে থাকেন আর এই কারণেই অনেকেই ভুলেই যান যে কুরআনের ভাষা হচ্ছে আরবি আরবিতেই কুরআন নাজিল করা হয়েছিল আরবিতে কোনো কিছু সুনিশ্চিত করতে শপথ ব্যবহার করা হয় যদিও বিষয়টিতে কোনোই সন্দেহ নেই তবুও ওই জানা বিষয়টির প্রতি জোর দেওয়ার জন্য আরবি ভাষায় শপথ করা হয় আরবি ভাষা সমৃদ্ধির শীর্ষে থাকার সময় কোরআন নাজিল হয় কুরআনে শপথ আসার এটাও একটা কারণ দ্বিতীয়ত যখন কোনো বিষয় শপথ করা হয় একজন মিনের বিশ্বাস দৃঢ় হয় এটা অস্বীকারের কোনো কারণই নেই একজন মুকমিনের ইমান দৃঢ় করার জন্য অন্যান্য উদাহরণ ও প্রমাণ টেনে আনাতে কোনো সমস্যা নেই ইব্রাহিম আলহিসাল্লাম বললেন রব্বি মাউতা আওয়ালাম কলবি। হে আমার পালনকর্তা আমাকে দেখান আপনি কেমন করে মৃতকে জীবিত করবেন আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো ইব্রাহিম বললেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু এই দেখতে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি সুরাবাকার আয়াত আল্লাহর খলিল বলছেন আমি ইমান রাখি তবু আমার ইমানকে মজবুত করতে চাচ্ছি সুতরাং শপথ মোমিনদের বিশ্বাসকে আরও মজবুত করে তৃতীয়ত যা নিয়ে এবং যার কাছে শপথ করা হয় সে বিষয়ে গুরুত্ব দিতে দৃষ্টি আকর্ষণ করতে শপথ করা হয় এতে করে পাঠকের মনোযোগ এর গুরুত্ব দিকে আকৃষ্ট হয় মজমু আল ফাতোয়ার প্রথম খণ্ডে ইমাম ইবনু তাইমিয়া রহেমাহুল্লা বলেছেন আল্লাহ ভায়নাহালা তার অনেক সৃষ্টিরই শপথ করেছেন সৃষ্টিকে সম্মানিত করতে গুরুত্ব দিতে মনোযোগ আকর্ষণ ও প্রশংসা করতে তিনি শপথ করেছেন আল্লাহ ভায়ন তালা বলেন ওয়াল ইন্নাল কালের শপথ সব মানুষই ক্ষতির মধ্যে আছে এখানে ইন্না হচ্ছে তাওকিদ যার অর্থ জোর দেয়া নিশ্চিত করণ আর এখানে লামের অর্থ জোর দেওয়া নিশ্চিতকরণ এই ওয়ায়ের শপথের মাধ্যমে তারপর এবং সব শেষে লামের মাধ্যমে তাওকিদ বা নিশ্চিতকরণ করা হয়েছে কোন বিষয়ের সম্মান ও সত্যায়নের জন্য শপথ করা হয় দেখুন কুরআন কি বলে ওয়াই উনকা মা তুম বি আর আপনার কাছে সংবাদ জিজ্ঞেস করে এটা কি সত্য আপনি বলে দিন অবশ্যই আমার রবের কসম এটা সত্য আর তোমরা পরিশ্রান্ত করে দিতে পারবে না সুরা ইউনুসের আয়াত সুরা সাবাতে আল্লাহ বলেন সুহান কাফিররা বলে আমাদের উপর কেমত আসবে না বলুন কেন আসবে না আমার পালনকর্তার শপথ অবশ্যই আসবে আল্লাহ সুবাহ সুরা আতাবুনের সাত নম্বর আয়াতে আরও বলেন কাফিররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না বলুন অবশ্যই হবে আমার পালন কর্তার কসম তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে তারপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে আর এটা আল্লাহর পক্ষে সহজ रसुल्लाह सल्लाहु आलहीसल्लम तीन समय शपथ कर मूलत आल्लाहान तई ताके सल्लासम शपथ करार निर्देश दिए और शपथगुलनरुत्थान रसुल्लाह सल्लाहू आलह्लम शपथ करनरुत्थान के स्मरण करिए देा और एर गुरुत्व बोझान जन হাদিসে অন্যান্য আরও বিষয়ের উপর শপথ করা হয়েছে ওয়াল্লাদি নফসি বিয়াদি ওয়া মুকাল্লিবিল কুলুব এমন অনেক হাদিসে শপথের বিষয়টি এসেছে তিনি সেই রাসুল যিনি সৎ ও বিশ্বস্ত এবং তিনি শপথ করছেন প্রকৃতপক্ষে শপথের জন্য তিনি আল্লাহ তালা নির্দেশ প্রাপ্ত ছিলেন শপথ এজন্যই যেন আমরা সাবধান হই যেন শপথগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে শপথ করে যে বিষয়ের কথা বলা হচ্ছে সেগুলোর উচ্চ গুরুত্ব ও তাৎপর্য আমরা যেন অনুধাবন করতে পারি एखने लक्ष्य करते आल्ला सुबहलास्टिर जो कि नहीं शपथ करते कि आल्ला नाम शपथ करब मुस्नाद इमाम आहमे एक सही हादी एसुल्ला सल्लाम्ला फकद अशरक आल्ला छाड़ा अन् किचुर नाम शपथ करल से श्रेक करल আর তিরমিজি আল হাকিম থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে কাফারা আও যে কেউ আল্লাহ আল্লাচিত অন্য কিছুর নামে শপথ করল সে করল তাহলে প্রশ্ন আসতে পারে কেউ যদি আল আসর বা নিজ মা বাবা মা বাবার জীবন বা তাদের কবরের নামে শপথ করে তাহলে কি সে কাফির হয়ে যাবে কেবল বলার মাধ্যমেই কি সে কাফির হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে দুটো অংশ আছে প্রথম হলো যার নামে শপথ করা হয়েছে তাকে কেউ যদি আল্লাহ সুভায়না হুয়া তালার সম পর্যায়ে বা তার চেয়েও বেশি মনে করে অথবা মনে করে যার নামে শপথ করা হচ্ছে তার আল্লাহর মতো কোনো ক্ষমতা আছে বা সে আল্লাহর মতো পবিত্র তাহলে সে দিন থেকে বের হয়ে গেল সে ব্যক্তি তাওহিদকে অস্বীকার করলো। দ্বিতীয় অংশ হচ্ছে যদি সে ভুলবশত বলে ফেলে অথবা এমনি এমনি বলে অর্থাৎ আল্লাহর সাথে কোনোভাবে সমকক্ষ করে না তবে এটি একটি ছোট শীরক হবে এবং গুণা হবে কেউ যদি নিজ মা বাবাকে সম্মান করে কিন্তু আল্লাহর সমপর্যায়ের ধারে কাছে কিংবা আল্লাহর চেয়ে বেশি মর্যাদাবান মনে না করে তাহলে সে গুণাগার হবে আর এটি ছোট শির্ক তার এই কাজের জন্য আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইতে হবে কোনো কোনো আলিমের মতে তাকে পুনরায় ইলাহা ইল্লাহ পড়তে হবে যদিও সে ইমান হারায়নি বরং ছোট শির করেছে আল্লাহর নামে শপথ করলে কোনো সমস্যা নেই সুনার দিকে লক্ষ্য করলে দেখা যায় রাসুল উল্লাহ সাল্লু আলিহুয়া প্রায় আশি বারের মতো শপথ করেছিলেন এমনকি আল্লাহ সব তালা নিজেই তাকে শপথ করতে বলেছেন তবে অনেক আলিমের মতে উত্তম হলো নিজ শপথকে সংরক্ষণ করে রাখা বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রেই শুধু শপথ করা গুরুত্বপূর্ণ না হলে তারা শপথ করতে বারণ করেন তাদের দলিল হল সুরা মা এই আয়াত ওয়াহ ফাজুইমা নাকুম তোমাদের কসমের হেফাজত করো প্রসঙ্গক্রমে বলে রাখি অনেকেই আল্লাহ সবহানাহুয়া তায়াল্লা ব্যতীত অন্য কারো নামে শপথ করা বৈধ এমনটা প্রমাণের জন্য সেই মুসলিমের একটি হাদিস দলিল হিসেবে ব্যবহার করেন যেখানে বলা হয়েছে এক ব্যক্তি রাসুল উল্লা সাল্লাহ আলহিহি হস্লামের কাছে প্রশ্ন করলে তিনি তার প্রশ্নের উত্তর দেন এবং সেই ব্যক্তিটি বলেছিল সে যা শিখেছে তার উপর আমল করবে তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলেন আফলাহ আবিহ ইন সদাক তার পিতার শপথ সে যদি সত্যবাদী হয় তাহলে সে সফল হবে রাসুল্লাহ সাল্লসালাম ওই ব্যক্তির বাবার শপথ করেছেন এই ব্যাপারে আলিমদের মাঝে কিছু মতামত রয়েছে প্রথমত এই বর্ণনাটি বিচ্ছিন্ন বা সাজ বর্ণনা বলেন হাদিসটি বর্ণনা করতে গিয়ে রাবি ভুল করেছেন আসল বর্ণনাটি হবে আফলাহা আল্লাহি আল্লাহর শপথ সে সফল হবে আর তৃতীয় পয়েন্ট হলো এটা শপথের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগের ঘটনা শপথ করা আমার কাছে বেশি পছন্দনীয় এর মানে হচ্ছে আল্লাহর নামে শপথ করে মিথ্যা বলাও অন্য কারো বা অন্য কিছুর নামে শপথ করে সত্য বলার চেয়ে উত্তম তাই সময়ের অপচয় করবেন না সময়ের গুরুত্ব ফুটিয়ে তোলার জন্য আল্লাহ সুবাহআলা আল আসরের শপথ করেছেন কাজেই কোনোভাবেই সময়ের অপচয় করবেন না মনে রাখবেন শয়তান আপনার সময়কে পণ্ড করার জন্য বিভিন্ন ধরনের কৌশলের অবলম্বন করে তাই যখন ভালো কিছু করার সময় আসে যেগুলো আপনার আখিরাত এবং এমনকি দুনিয়ার জন্যও সফলতা বয়ে আনে ঠিক সেই মুহূর্তে আপনাকে উদাসীনতা ও অলসতা পেয়ে বসে শয়তানের এই ধরনের হীন চক্রান্ত ও কৌশলের ব্যাপারে সতর্ক হন এ থেকে বাঁচার উপায় সম্পর্কে জানুন শয়তান আপনার কাছে অনর্থক ও ফাহিসা কাজগুলোকে আনন্দদায়ক করে উপস্থাপন করে এটা শয়তানের অন্যতম একটি ফাঁদ একটি উদাহরণ দেয় ধরুন কোনো পার্কিং লটে বা অন্য কোনো জায়গায় হঠাৎ কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল আপনার মানুষ এই অবস্থায় বন্ধুকে দেখে থামে তারপর ঘণ্টার পর ঘন্টা তার সাথে কথা বলে পার করে দেয় তারা গিবদ কিংবা অপ্রয়োজনীয় আলাপচারিতায় সময় পার করে অথচ তার কাছে হয়তো মনে হয়েছে যে মাত্র কয়েক মিনিট পার হয়েছে কিন্তু আসলে এভাবে কিন্তু কয়েক ঘন্টা কেটে গেছে আবার এও হতে পারে তারা হয়তো গুণা হয়েছে এমন কোনো কথাবার্তায় লিপ্ত হয়নি কিন্তু শয়তানের কাছে এটা মুখ্য নয় তার কাছে গুরুত্বপূর্ণ হলো সে আপনাকে কতক্ষণ আল্লাহর আনুগত্য থেকে দূরে রাখলো হিংসার কারণে সে নিজে যা থেকে বঞ্চিত হয়েছে সে কাজ আপনাকে কতক্ষণ সে করতে দিল না এত কথাবার্তার পর ঘরে ফেরার পর দেখা যাবে অন্যান্য দিনের মতো আজ পাঁচ মিনিটের জন্য কেয়ামুল লাইলের জন্য দাঁড়াতে বা ইশার সালাতের জন্য দাঁড়াতে আপনার আলসিমি লাগছে অথবা যখন ফজরের সালাতে ইমাম রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মত করে লম্বা তিলাওয়াত করতে শুরু করলেন আপনি দেখবেন অনেকের পা দোলানো শুরু হয়ে যায় তারা আনমনে নড়াচড়া শুরু করে বারবার ঘড়ির দিকে তাকায় কিংবা এদিক সেদিক তাকাতে শুরু করে এই হলো বাহ্যিক অবস্থা মনের অবস্থা তো আরও বেশি বিক্ষিপ্ত অনেককে দেখবেন তারা তাদের বন্ধুদের সাথে খুব হাসিখুশি ও ফুরফুরে মেজাজে আড্ডায় বসে মনোযোগের সাথে তাদের কথাবার্তা শোনে তাদেরকে সময় দেয় দেখলে মনে হবে তাদের জীবনে যেন কোনো দুশ্চিন্তার বালাই নেই এদের জিজ্ঞেস করলে এরা বলে বন্ধুদের সাথে আড্ডা দেবার সময় তারা সব দুশ্চিন্তা ভুলে যায় অথচ সে যখন সালাতে দাঁড়ায় শয়তান এসে তার জীবনের যাবতীয় দুশ্চিন্তা স্কুল পরীক্ষা চাকরি সন্তান ইত্যাদি সব কিছুর কথা মনে করিয়ে দেয় আর এভাবে যা তার আখিরাতের জন্য কল্যাণ তা থেকে তার মনোযোগ সরিয়ে দেয় কুরআন ও সুন্না থেকে আমরা পাই মুমিনের চোখের প্রশান্তি হল সালাদ ও জিকির অথচ আজ সালাদ ও জিকির বাদে বাকি সব কিছু অন্য সব কিছু আমাদের চোখে তৃপ্তিদায়ক হয়ে গেছে তাই আল্লাহ আল্লা সুবহানতলা আলা আসরে শপথ করে সময়ের ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন আপনার জীবন্ত সময়ের সমষ্টি প্রতিটি সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস ও বছরের সমন্বয় হলো আপনার জীবন আজকের এই দিনটি অতিবাহিত করা মানে আপনার জীবন থেকে একটি অংশ চিরতরে হারিয়ে গেল প্রতিটি অতিক্রান্ত দিনের সাথে সাথে আপনি নিজের একটি অংশকে কবর দিচ্ছেন ভাবুন চিন্তা করুন মাগরীবের সালাত আদায়ের সাথে সাথে আপনার একটি দিন শেষ হয়ে গেছে পরবর্তী দিনটি শুরু হতে যাচ্ছে আর এভাবেই আপনি আপনার জীবন থেকে একটি একটি করে অংশ হারিয়ে ফেলছেন জীবন হচ্ছে একটি দালানের মতো আপনার বয়স ২০ বছর হওয়া মানে আপনার দালানের বৃষ্টি তলা ইতিমধ্যেই পার হয়ে গেছে অথবা ধরুন কারো দালান মোট পঁচাত্তর তলা প্রতিদিন একটি করে দিন বিদায় নিচ্ছে আর আপনার দালানের একটি করে ইট খুলে নিয়ে আখিরাতে জমা করা হচ্ছে তাই পেছনে ফেলে আসা প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্ত আমলহীন অতিবাহিত করার কারণে একদিন আপনি ঠিকই আফসোস করবেন যদি আপনি হারামের মাঝে সময় পার করেন তাহলে এর ফলাফল কী আমরা সবাই জানি যদি কোনো অর্থহীন মুবা কাজে লিপ্ত হয়ে থাকেন তবে সেটাও আপনার আফসোসের কারণ হবে কারণ এর ফলে আপনি জান্নাতের উঁচু স্তরে পারবেন না জীবন কতগুলো সময়ের সমষ্টি মাত্র সময় চলে যাচ্ছে এই সময়কে কাজে লাগানোর ভিত্তিতেই জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনি ওয়াল্লা আসর কসম যুগের কালের সময়ের এ কারণেই আল্লাহ সুবহায়নাহ সময়ের নামে শপথ করেছেন এখানের প্রতিটি মিনিট আপনার মূলধন ও পুঁজি এক একটি দিন অতিবাহিত হওয়া মানে আপনার জীবনের এক একটি দিন হারিয়ে যাচ্ছে আচ্ছা এখানে শপথের মূল বিষয়বস্তুটি কি। কোন বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহালা এই নিয়ে শপথ করে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন ওয়াল্লা আসুর এইটির পরের আয়াতটি হচ্ছে ইন আল ইনসেন নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে আছে শপথের প্রধান বিষয়বস্তু এটাই যে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত আল আসরের নামে শপথ করে আল্লাহ আমাদের জানাচ্ছেন যে মানব ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত এটা বোঝানোর জন্য কেন শপথ করার ক্ষেত্রে আল্লাহ আসরকেই বাছাই করা হল আল্লাহ সব তালা কেন তার সৃষ্টির অন্য কিছুকে এক্ষেত্রে শপথের জন্য বেছে নিলেন না সময় হচ্ছে আপনার আয়ুষকাল জীবন হচ্ছে সময়ের নিদর্শন আপনি এই সময়কে কিভাবে কাজে লাগাবেন এর ভিত্তিতেই আপনার জীবনের সফলতা কিংবা ব্যর্থতা নির্ধারিত হবে সুতরাং শপথের এই বিষয়বস্তুর সাথে আল্লাহ আসুরি সবচেয়ে বেশি খাপ খায় এবং নিশ্চয়ই আল্লাহ ভায়নাহ সর্বোত্তম মনোনয়নকারী ইন্নাল লাফি এখানে ইনসানা বলতে মানব জাতিকে বোঝানো হয়েছে মানব জাতির অন্তর্ভুক্ত বলে আপনার এবং আমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য এই ব্যাপারে অবশ্য ইখতিলাফ আছে যে কেউ কেউ বলেছেন ইনসানা বলতে এখানে শুধু কাফিরদেরকে বোঝানো হয়েছে আবার কেউ কেউ বলেছেন এর দ্বারা সমগ্র মানব জাতিকেই উদ্দেশ্য করা হয়েছে আর কুরআনের আয়াতের ব্যাপক অর্থগ্রহণের নীতি অনুসারে সম্ভবত এটাই অধিকতর সঠিক মত যে এর মাধ্যমে সমগ্র মানব জাতিকেই উদ্দেশ্য করা হয়েছে শাইক আর সানকৃতির মতো সেটাই ইন্নাল আল লাফি খুসুর এখানে খুসুর শব্দটি নামবাচক শব্দ হিসেবে এসেছে এখানে লাফির লাম দ্বারা নিশ্চিত করা হয়েছে আর খুসুর শব্দটি ক্রিয়া নয় বরং নামবাচক পদ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে অর্থকে আরও বেশি জোরালো ও স্থায়িত্ব প্রদানের জন্য আল্লাহ সুবাহানাহু আতআলা এখানে খুসর শব্দটিকে নামবাচক শব্দ হিসেবে ব্যবহার করেছেন আল্লা সুবাহানাহুয়া তালা খাসির বলেননি অর্থাৎ সে হারাচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বলেননি আল্লাহ সুবাহানহুয়াতা এটাও বলেননি যে লাকাদ খাসির যার অর্থ সে ক্ষতির সম্মুখীন হচ্ছে বরং আল্লাহ আল্লা সুবহানাহুয়া তালা খুসর নামপথটি ক্ষেত্রে বেছে নিয়েছেন একটি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোরআনে শব্দ বাছাইয়ের ক্ষেত্রে কতখানি সূক্ষ্মতা অবলম্বন করা হয়েছে ধরুন এক কোটিপতি ব্যক্তির এক হাজার টাকা হারিয়ে গেছে এখানে এই ব্যক্তি হল খাসির কোটিপতির এক হাজার টাকা হারালে কী বাসে যায় যেহেতু সে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়নি এজন্য তাকে বলা হচ্ছে খাসির কারণ এক হাজার টাকা হারালেও একজন কোটিপতির কাছে এটা কিছুই না এখন যদি এমন হয় যে ওই মিলিয়নিয়ার ব্যক্তি বিলিয়ন বিলিয়ন টাকা হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং এর ফলে ক্ষতি তাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছে তবে এমন পরিস্থিতিতে তার উপর খুসুর শব্দ প্রয়োগ হবে সে এখন আর খাসির নয় বরং সে চূড়ান্তভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে খুসুর মানে চূড়ান্ত ও সামগ্রিক ক্ষতি এমন ক্ষতি যা তাকে অবরুদ্ধ আচ্ছন্ন ও আপাদ মস্তক পরিবেষ্টন করে রেখেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করছি খুসর কেন নাকিরা হিসেবে বা অনির্দিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে লাফি খুসর নাকি লাফি আল খুসর বলা হয়েছে লাফি খুসর হচ্ছে নাকিরা বা অনির্দিষ্ট অন্যদিকে আল খুসর হচ্ছে নির্দিষ্ট আল খুসুরের পরিবর্তে নাকিরা হিসেবে খুসর শব্দটি প্রয়োগের দুটো কারণ আছে এর একটি হল এর মাধ্যমে ক্ষতির ব্যাপকতা তুলে ধরা হয়েছে আরবরা সাধারণত কোনো কিছুর প্রাবল্য ও ব্যাপকতা প্রকাশের জন্য আল বাদ দিয়ে অনির্দিষ্ট নামপথ গ্রহণ করে নাকিরা ব্যবহার করে এ কারণেই ক্ষতির বিশালতা বোঝাতে এটি ব্যবহার করা হয়েছে আরেকটি ব্যাকরণগত শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ সু ভায় নাহতআলা এখানে আলার পরিবর্তে ফি ব্যবহার করেছেন ব্যাপারে আল্লাহ রহিম তারা নিজেদের পালন কর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত এই আয়াতে আল্লাহ সুবাহানাহু আতআলা ফি ব্যবহার করেননি তাহলে আল্লা আসরে আল্লাহ সুবাহ কেন ফি ব্যবহার করলেন কারণ এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং ক্ষতি তাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে আছে যদি বলা হতো আলা সে ক্ষতির উপর আছে তবে এ থেকে মনে হতে পারে যে এটি মাত্রার দিক থেকে কিছুটা কম তীব্র তাই আল্লাহ তালা ফি প্রয়োগের মাধ্যমে এর গভীরতা সম্পর্কে অবহিত করতে চেয়েছেন যে সে ক্ষতির দ্বার প্রান্তে বা কাছাকাছি নয় বরং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতি তাকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে ফেলেছে এইসব সূক্ষ্ম ব্যাকরণগত বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে এ থেকে আমরা ক্ষতির মাত্রা উপলব্ধি করতে পারবো এখানে একটি বা দুটো লেনদেন এক বা দুবছর সময় সেমিস্টার কুইজ কোনো পরীক্ষা ও ব্যবসায়িক লেনদেনে ক্ষতিগ্রস্ত হবার কথা বলা হয়নি বরং এই ক্ষতির তাৎপর্য হচ্ছে আপনি আপনার পুঁজি মুনাফা সব হারিয়ে এখন বিশাল ঋণগ্রস্ত ও বিরাট ক্ষতির সম্মুখীন এটা কোনো সাময়িক ক্ষতি না বরং চিরস্থায়ী ও চূড়ান্ত ক্ষতি ফলে যে ব্যক্তি জাহান্নামি হবে তার জন্য ধ্বংস নস আফিয়া আর যে ব্যক্তি জান্নাতে অবস্থান করবে হয়তো জান্নাতে যে স্তরে তার পৌঁছাবার আশা ছিল সে তা পাবে না এক্ষেত্রেও কিন্তু সে ক্ষতিগ্রস্তই হচ্ছে আমি এখন এই সুরার সাথে হুবহু মিলে যায় এমন কিছু বাস্তব উদাহরণ উল্লেখ করব প্রথম উদাহরণ হচ্ছে ওই ব্যক্তি যে লাভবান হয়েছে দ্বিতীয় হলো যে কোনো লাভ করতে পারেনি এবং তৃতীয় জন তার পুঁজি ও লাভ দুটোই হারিয়ে এখন পুরোপুরি ঋণগ্রস্ত আপনি যখন আপনার কর্মস্থল কিংবা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরেন এই শেষ সময়টাই হলো আল আসর যে মুহূর্তে কেউ তার সারা দিনের কর্মকাণ্ড নিয়ে ভাবতে শুরু করে আপনি রাতে বাড়িতে ফেরেন আপনার পরিবার পরিজনের সাথে দেখা করেন বাচ্চাদের কুরআন শিক্ষা দেন তাদের সাথে খেলা করেন ফরজ কিংবা নফল সালাত আদায় করেন হয়তো আপনার স্ত্রীর সাথেও মিলিত হন এমনও হতে পারে আপনি কোরআন চর্চা করেন অনলাইনে কোনো লেকচার কিংবা কোরআনের তিলাওয়াত শোনেন হয়তো আপনি ভালো নিয়তে কিছুক্ষণ ব্যায়াম করেন অথবা খানিকক্ষণ ঘুমিয়ে নেয়ার জন্য শোন আপনার হয়তো নিয়ত থাকে যে আমি কিছু সময় ঘুমিয়ে নেব যাতে এই লম্বা দিন শেষে আমি পুনরায় শক্তি সঞ্চয় করতে পারি এবং তাহাজুদে দাঁড়াতে পারি আর এটা আমার তাহাজুদ আদায়ের জন্য সহায়ক হবে এ ব্যাপারে একটি হাদিসে এসেছে যে দিনের হালকা ঘুম বা কাইলুলা রাত্রি জাগরণে সহায়ক সুতরাং যে ব্যক্তি তার সময়কে কল্যাণকর কাজে ব্যয় করে সে সফলতা লাভ করে এটাই হলো ওই প্রথম ব্যক্তির উদাহরণ দ্বিতীয় ব্যক্তি হল যার সারাটা দিন হয়তো খুব বাজে কেটেছে সে হতাশাগ্রস্ত চিন্তিত ও বিষণ্ন মনে তার কর্মস্থল কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসেছে আপনার মাথায় চিন্তার ঝড় খেলে যাচ্ছে এবং সারা দিন আপনার সাথে যা যা ঘটেছে আপনি বার বার সেগুলো মনে করছেন যে সময়গুলো আপনি ভালো কাজে ব্যয় না করে অলস কাটান সেটাই লোকসান এর ফলে আপনি আপনার মুনাফা হারিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন হ্যাঁ আপনি হয়তো গুণাতে লিপ্ত হচ্ছেন না আমি বলছি না যে আপনি সারা সারাদিনের নানা ঘটনার কথা মনে করে সেগুলো নিয়ে বারবার চিন্তাভাবনা করে গুণাতে লিপ্ত হচ্ছেন তবে বলছি আপনি এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ আপনি আপনার সময়কে আপনার পুঁজিকে কাজে লাগাচ্ছেন না এই সুরা কি দিয়ে শুরু হয়েছিল আল্লা আসর অর্থাৎ সময় যে কোনো ভালো ব্যবসায়ীকে প্রশ্ন করুন সে আপনাকে বলবে যে টাকা আপনি বিনিয়োগ না করে অযথা ফেলে রাখবেন সেটাই লোকসান টাকা বিনিয়োগ না করার মানেই হল টাকার অপচয় সুতরাং যে সময় আপনি আখিরাতের কাজে বিনিয়োগ করেননি তা অপচয় করারই নামান্তর নেকি হাসিল করা অত্যন্ত সহজ ব্যাপার মূলত আপনার নিয়ত যদি সঠিক থাকে তবে আপনি যাই করেন না কেন কমবেশি এতেই আপনার স্বয়াব লিপিবদ্ধ হবে আপনি যদি সঠিক নিয়তে রিজিকের সন্ধানে বের হন তবে এর বিনিময়ে আপনি স্বয়াব পাবেন এভাবে ভালো নিয়তে যদি রাতে কিংবা দুপুরে সামান্য একটু ঘুমিয়ে নেন তাহলে এতেও সোয়াব পাবেন একইভাবে নিজ বাচ্চাদের সাথে খেলা করলেও আপনি সয়াব পাবেন তৃতীয় ব্যক্তির অবস্থা হল যে সে কাজ থেকে ফিরে বাকিটা সময় তার বন্ধুদের সাথে আড্ডায় পার করে দেয় আজকের দিনের আড্ডাগুলোতে সাধারণত কি হয় গিবৎ ফাহিসা গল্পগুজব, হারাম কিছু দেখা গান শোনা বন্ধুদের সাথে বসে থাকা কিংবা এসব অসার বিষয় নিয়ে ইন্টারনেটে লেখালেখি করা জীবিত ও মৃতদের ব্যাপারে নানা ধরনের কথাবার্তা বলা এসবই কিন্তু হয় আপনারা কিছু অবাধ্য বান্দাদের দেখবেন যারা জানে না পরদিন সকালে তারা মুসলিম হিসেবে ঘুম থেকে যাকবে কিনা কিন্তু তারা তাদের মুখের মাধ্যমে আল্লাহর এমন সব বান্দাদের সম্মানহানি ও অপদস্থ করে যাদের পরিণতি এখন আল্লাহর হাতে তারা আল্লাহর কাছে চলে গেছেন এবং আল্লাহ তাদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিচ্ছেন আবার কিছু লোক এমন আছে তারা এমন সব ব্যক্তিদের আক্রমণ করে যারা হয়তো জান্নাতি নদীর তীরে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা জান্নাতের ফল খায় এবং আল্লাহর আর্সের কাছে ঝুলে থাকা তাদের বাসস্থানে ফিরে আসে এত কিছুর পরেও কিছু কুলাঙ্গার তাদের জবান দ্বারা তাদের সমালোচনা করে অথচ তারা নিজেরাই জানে না পরদিন মুনাফিক নাকি মুমিন অবস্থায় তাদের ঘুম ভাঙবে আল্লাহ সুবাহনাহা দুজন ব্যক্তির মাঝে কিছু সময়ের জন্য গিবতে লিপ্ত হওয়াকে হারাম করেছেন মাত্র দুজনে মিলে গিবত চর্চা করলে এটা কবিরা গুণা হয়ে যায় আপনি দেখবেন বাস্তবে দুজন লোক যখন কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলে কথা শেষে যখন তারা নিজ নিজ গন্তব্যে রওনা দেয় তখন তারা কে কি বলেছে না বলেছে এ ব্যাপারে তাদের কিছু মনেও থাকে না কেউ যদি ওই স্থানেই তৎক্ষণাৎ এটা ভুলেও গিয়ে থাকে তবু এটা কবিরাগুনা चिंता करो गुणा जख कय मिले दल बेधेरा तईना बड़ो आकार धारण कर আরও চিন্তা করুন যখন এই ধরনের কথাগুলো সামাজিক মিডিয়াতে বলা হয় যেখানে পুরো বিশ্ব সেটা দেখতে পায় আর সেটা কেবল ওই সময়ের জন্যই থাকে না বরং প্রজন্মের পর প্রজন্ম এবং কেয়ামত দিবস পর্যন্ত বহাল থাকে আল্লাহি কেউ যদি আখিরাতে বিশ্বাস রাখে এবং কবরের আজাবের ভয় রাখে সে অবশ্যই অবশ্যই এই ধরনের মারাত্মক অপরাধ থেকে নিজেকে বিরত রাখবে ইন্টারনেটে ছড়িয়ে থাকা তার এসব কথার কারণে হয়তো বছরের পর বছর কিংবা হতে পারে হাজার হাজার বছর ধরে যতদিন না সিংগায় ফুক দেওয়া হয় তাকে কবরের আজাব ভোগ করতে হবে তার কাছে এগুলো খুব সামান্য কথা মনে হয়েছিল কিন্তু আল্লাহ সুভায় নাহাতার কাছে সেসব ছিল অত্যন্ত মারাত্মক আমি বলছি শির্কের পরে সবচেয়ে বড় গুণার মধ্যে অন্যতম হচ্ছে অন্যের হকের সাথে সংশ্লিষ্ট বিষয় সুতরাং সময়ের ব্যাপারে সতর্ক হন এই জন্যই এত কিছু বলা কারণ আমাদের সময় এই ব্যাপারগুলো এখন অহরহ হচ্ছে আমাদের বোঝা পড়া হবে গফরুর রাহিম আল্লাহ সুবহানাহালার সাথে আপনি যখন আল্লাহর দয়া এবং সাফায়াতের বিষয়ে জানবেন আশায় উদ্বেলিত হবেন কিন্তু কিছু গুণা এমন আছে দুই দিকে ধার বিশিষ্ট তলোয়ারের মতো যেমন অন্যের প্রতি জুলুম বাড়াবাড়ি হত্যা গিবৎ অপরের সম্পত্তি আত্মসাত এবং অন্যের নামে কুচ্ছা রটানো সব কিছু করার মাত্র দুই সেকেন্ডের মাঝেই আপনি আপনার হাত উঠিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন এটা আপনার ও গাফুর রহিমের মধ্যকার বিষয় কিন্তু এখানে আরেকটি বিষয় রয়ে যাচ্ছে মানুষের হক বান্দার হক তাই সেই দিন আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন তারা হয়তো আপনার কাছে নিজেদের হক দাবি করবে পুলসিরাত পার হবার মুহূর্তটি সবার জন্য একের পর এক প্রতিবন্ধকতা ও আতঙ্কের কারণ হবে আল্লা সুবহানাহালা সুরা আল হাজ্জে বলেছেন ইন্না জল জলাতম নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার নিঃসন্দেহে বিচার দিবসের সেই প্রতীক্ষা ভয়ঙ্কর আল্লাহর সামনে জবাবদিহিতা ভয়ঙ্কর মিজান ভয়ঙ্কর আমল নামা হাতে পাওয়া ও পুলসিরাত পার এসবই ভয়ঙ্কর धरून आपनी यूर शेषे एख तुलस आपनी तुलसिरत अतिक्रम कर इतिमदे ही अनेारान्नर आंगिनाय पोच गे সেহী বুখারিতে আবু সাঈদ আল খুদ্রি রাজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলিহাল বলেছেন জাহান্নাম থেকে মুক্তি পাবার পর পুলসিরাত পার হবার পর মুকমিনদের আল নামক একটি পুলের উপর দাঁড় করানো হবে এটি জাহান্নাম এবং জান্নাতের সংযোগ সেতু এর উদ্দেশ্য কি। দুনিয়াতে যারা একে অপরের প্রতি জুলুম করেছিল এখানে তার প্রতিশোধ গ্রহণ করা হবে যেন তারা পরিশুদ্ধ হয় এভাবে যখন তারা পরিশুদ্ধ হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে হতে পারে কান্তারা তুলসিরাতের শেষভাগে অবস্থিত তবে যা পড়েছি তার ভিত্তিতে আমার মতে এটি পুলসিরাত পার হবার পর জান্নাতের প্রবেশ মুখে অবস্থিত আরেকটি বাঁকের মতো ছোট্ট একটি সেতু হয়তো যেখানে মুমিনরা পরস্পর নিজেদের পাওনা বুঝে নিবে আপনারা এই অবস্থানে নিজেদের কল্পনা করুন কেউ যদি আখিরাত নিয়ে গভীরভাবে চিন্তা করে অনুধাবন করে আর নিজেকে সেই অবস্থানে কল্পনা করে তবে তার পক্ষে কোনো অবস্থাতেই এই ধরনের গুণা করা সম্ভব হবে না সেই অভাবনীয় মুহূর্তটি কল্পনা করুন আপনি একের পর এক ধাপগুলো অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন এই মাত্র কালা লিপ পার হয়েছেন যেগুলো পুলসিরাত থেকে আপনাকে টেনে জাহান নামের দিকে নিয়ে নেয় আপনি পুলসিরাতের অপর প্রান্তে এসে পৌঁছলেন যাহার নাম থেকে অব্যাহতি পেলেন আপনি এই ধাপ অতিক্রম করলেন আর কিছুক্ষণের মধ্যেই আপনি জান্নাতের আঙিনায় পা রাখতে যাচ্ছেন এ সময় এক উল্লসিত হয়ে সরাসরি জান্নাতের উঠোনের দিকে এগিয়ে যাবে কিন্তু আরেকটি দলকে তখন আল কান্তারাতে যেতে হবে নিজেদের মধ্যকার বিরোধ মীমাংসার জন্য আর এখানে বোঝাপড়ার পর বিশুদ্ধ হয়েই কেবল তারা জান্নাতে প্রবেশের অনুমতি পাবে দুনিয়ার কেউ কি এমন আছে যে জান্নাতের আঙিনায় পা রাখার সময় থেকে কয়েক মিলি সেকেন্ড আপনাকে আটকে রাখার উপযুক্ত চিন্তা করুন দুনিয়ার কারও জন্য কি আপনি জান্নাতের আঙিনায় প্রবেশের অনুমতির জন্য কয়েক মিলি সেকেন্ড অপেক্ষা করতে রাজি হবেন ওয়াল্লাহি একবার ভাবুন এই মুহূর্তে আপনি কান্তার উপর আছেন আপনি কান্তারা থেকে জান্নাত দেখতে পাচ্ছেন জান্নাত এখন আপনার দৃষ্টিসীমার ভেতরে কিন্তু অন্য একজনের গুনার ভার এখন আপনাকে বহন করতে হবে কারণ আপনি হয়তো তাকে প্রচণ্ড ঘৃণা করতেন আর তাই তার ব্যাপারে আপনি গীবত করেছিলেন আপনি কি চিন্তা করতে পারছেন এই সময় কি এক তীব্র মানসিক যন্ত্রণার সম্মুখীন আপনি হবেন এই অবস্থার পর আল্লাহ আপনার সব কষ্ট দূর করে দেবেন আল্লা সুবাহ তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল আমি তা দূর করে দেব কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে এর কষ্ট ভোগ করতে হবে আপনি কি কান্তারাতে আটকে যাবার সেই তীব্র যন্ত্রণা উপলব্ধি করতে পারছেন আপনি দেখছেন জান্নাতে আপনার অবস্থান এক এক করে নিচে নামছে ক্রমশ তা আপনার দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে আপনি কি জান্নাতের সামনে দাঁড়িয়ে দেখা সেই ব্যক্তির অন্তর্বেদনা উপলব্ধি করতে পারছেন কেউ হয়তো ততক্ষণে ইব্রাহিম আলাই ইসালামের পাশে তার সাথে দেখা করার উদ্দেশ্যে ফিট জমিয়েছে কেউ হয়তো নুহ আলাহ ইসলামের সাথে দেখা করতে যাচ্ছে আর কেউ হয়তো উম্মুল মুমিনীন আইসারাবি আল্লাহ তাল আনহার পাশে জড় হয়েছে কেউ খালিদ ইবনুল ওয়ালিদ কেউ আবুউবাই দারা যে আল্লাহ তালা আনহুর সাথে দেখা করতে যাচ্ছে তারা সবাই হাস্যজ্জ্বল ও আনন্দিত এই সব কিছু জান্নাতের সামনের চত্বরে হচ্ছে আর আপনি সেই মুহূর্তে দেখছেন আপনার জান্নাতের স্তর একের পর এক কমে যাচ্ছে কারণ আপনি হয়তো কোনো মিনের নামে কিছু বলেছিলেন কিংবা কোনো মিনের হক নষ্ট করেছিলেন আপনি যাকে এত ঘৃণা করেন সে কি আপনার এই মূল্যবান সম্পদ জান্নাতে আপনার স্তর হারানোর কারণ হবার যোগ্য যদি একান্ত আপনাকে গিবোধ করতেই হয় তাহলে আপনার বাবা মায়ের গিবোধ করুন কিংবা আপনার শাইখ বা এমন কেউ যাকে আপনি ভালোবাসেন তাদের গিবত করুন কারণ আপনি যদি কান্তরাতে আটকে যান তাহলে একদিকে আপনার স্তর যেভাবে নিচে চলে আসবে ঠিক অন্যদিকে আপনার বাবা মায়ের স্তর বৃদ্ধি পেতে থাকবে রসুলুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম কেন অন্যের হক বিনষ্টকারীকে দেউলিয়া বলেছেন ফাইন্যান্সের জ্ঞান আছে এমন কাউকে জিজ্ঞাসা করুন যার সম্পদই নেই তাকে দেউলিয়া বলা যাবে কি না তাকে দেউলিয়া বলা যাবে না যার কখনোই কিছু ছিল না এমন ব্যক্তিকে দেউলিয়া বলা যাবে না বরং দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি যে আগে অঢেল সম্পদের মালিক ছিল কিন্তু এখন সে নিঃশ যারা অন্যের নামে কুচ্ছা রটনা গিবত এবং অধিকার হরণ ও সম্মানহানিকর কর্মকাণ্ডে লিপ্ত তাদের নেক আমলের পাল্লা হয়তো অনেক ভারী হাদিসে আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন জিবায়ালী তিহামা বিপুল পরিমাণ নেক আমল কিন্তু তারা সব হারিয়ে দেউলিয়া হবে তারা কাউকে আঘাত করেছিল ফলে আঘাতকারী কিছু পুরস্কার নিয়ে নিল তারা কারণ নামে গিবত করেছিল ফলে যার গিবত করা হয়েছিল সেও কিছু পুরস্কার পেয়ে গেল আপনারা আসলেই বিস্মিত হবেন যে কিভাবে কিছু লোক তাদের ভাইদের সম্মানের প্রশ্ন আসলে কথার থুবড়ি ছোটায় আর তাদের মুখগুলো অনবরত চলতেই থাকে তারা আসলে এগুলো হৃদয়ঙ্গম করেনি আখিরাতের উপলব্ধি তাদের অন্তরের গভীরে ঠাই নেয়নি মূলত আমরা তিনটি পরিস্থিতি দেখালাম কিভাবে এক ব্যক্তি তার সময়ের ব্যবহারের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করলো। দ্বিতীয় ব্যক্তি যদিও কোনো গুনাহ করেনি তবুও সে ক্ষতিগ্রস্ত হলো কারণ সে তার সময় থেকে কোনো ফায়দা হাসিল করতে পারেনি যে সময় আখিরাতের কল্যাণে ব্যয় করা হয় না সেটাই বৃথা সময় আর তৃতীয় উদাহরণ ছিল ওই ব্যক্তির যে তার সময় থেকে কোনো ফায়দা হাসিল তো করেই নি বরং সে গুণাহ করেছে ফলে সে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে সে তার সময়কে ভালো কিংবা মুবাক এ দুটোর কোনোটিতেই অতিবাহিত করেনি বরং সে এই সময় কেবল গুনাই কামিয়েছে কেউ তখনই মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় লাফি খোসুর যখন সে তার নিজের আমলের কারণে ক্ষতিগ্রস্ত হয় এই কেউ তাকে বাধ্য করে না কিংবা তার মাথায় বন্দুকের নল উঁচিয়ে রাখে না এটা তার সম্পূর্ণ নিজের ইচ্ছাধীন যা সে নিজ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কামাই করেছে এবং কেয়ামতের দিনে এগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাই আল খুসুরের পরিবর্তে নাকিরা হিসেবে খুচর শব্দটির ব্যবহারের প্রথম কারণ হলো সবাইকে ক্ষতির এই বিপুল মাত্রার ব্যাপারে অবগত করা আল খুসরের বদলে নাকিরা হিসেবে খুচর ব্যবহারের আরেকটি কারণ হলো তানুইয়া অর্থাৎ ক্ষতির যে বিভিন্ন ধাপ আছে এটা বোঝানো কুরআনে এর স্বপক্ষে অসংখ্য আয়াত পাওয়া যায় সুরা আল জুমারের পনেরো নম্বর আয়াত তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের ও পরিবার থেকে ক্ষতিগ্রস্ত হবে জেনে রাখো এটাই সুস্পষ্ট ক্ষতি সুরা আল কাহের একশো তিন নম্বর আয়াত কুল হাল নুন আকসারিন বলুন হে মোহাম্মদ আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত এবং তার কুরআনে ক্ষতিগ্রস্তদের একাধিক মাত্রার কথা বলা হয়েছে তাদের খাসির আকসার সব স্তরে ভাগ করা হয়েছে সব ক্ষতিগ্রস্তদেরকে এক কাতারে সামিল করা হয়নি এই সুরাতে অর্থাৎ সুরা আল আসরে পূর্ণ মাত্রায় ক্ষতিগ্রস্ত অর্থাৎ খুসর স্তরের কথা বলা হয়েছে কাজেই এটি হচ্ছে নাকিরা হিসেবে খুসর ব্যবহারের দ্বিতীয় কারণ আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শ আমরা এতটুকুই পর্যন্ত রাখবো ইনশা আল্লাহ তালা সুরাহ আল আসর সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা পরবর্তী পর্বে শেষ করার চেষ্টা করবো বি ইদিন বারাকুম আল্লা মসলিল সঈদিনা মহমদ ওআলা ওসাহাবি ওসলিম আসসালামালাইকুম বরহমতল্লা বাকাত এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশিরিন মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ